জনা হজরতানা মুফতি মুশাক হেড মোহাতস হজরতের মূল্যবান জবান থেকে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه <الحمد لله> <نحفله> ونستغفره ونتوكل <نستغفله> <نؤمنه> ورمي ونعوذ بالله من شرور أنفسنا ومن صيئات أعمالنا من يهدلناه فلا نظل له ومن يظلله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله وحده ما سلت له وحده لا شريك له ولا طالف له ولا غارب له ولا له ولا بله ولا مشير له ولا نعين له ولا نسير له ولا نسير له ونشهد أن سيدنا وسردنا وشفيرنا وحبيبنا الذي أفسر لا كافة الناس بشيرا ونظيرا ولا يمن الراجب إليه وسراجا ميرا الذي لا نبوة نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته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 সকলে মহাপতিহাম ومن عمل صالحا من بكر أو أنفا وهو مؤمن فلنحجينه حياة طيبة ولنجزينهم أدعوهم بأحسن ما فعلوا يعملون صدق الله مولانا العظيم শীত আয়োজিত আজকে বলিত সভাপতি উপস্থিত হগড়া নয় জিন্দার করেছেন সাথে সাথে আল্লাহ আলিয়া মোহাম্মদ রসুল্লাহ সৌভাগ্য দান করেছে আর ঠোটের কথা কানে লাগে ওনার কথা ছিল কলিজা থেকে আপনাদের কলিজা উর্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মুরগির পরে ভর্তা ভালো লাগে আল্লা তারা হচ্ছে আমি যতক্ষণ বয়ান ছড়লাম ততক্ষণ তো আমার মনে হলো যে উনি শুধু আমাদের থেকে ইচ্ছেই করছেন सुभान अल्लाह बोल रहे हैं सुभान अल्लाह आपने जो ভাবে কথা বলছেন যে কোরআনুল কারীমের ওই আয়াত কি کریمه ইয়া আইয়ুহাল মুমিনুনা পুরো বয়ানটা ছিল উমতের জন্য প্রেসক্রিপশন সোহান উমতের জন্য যেন কি ছিল বলেন প্রেসক্রিপশন ছিল যেন দুরারোগ্যোগের সেফা উনি বলে দিয়েছেন আল্লাহ আমার একখান দেন ইনশাল এই আয়াতিংর সাদা বাটা তার আমি আপনাদের সামিল করার চেষ্টা করব ইনশাল আমরা না সকল জান্নাত আল্হামদুল্লাহ বলতো আমরা সকলে কি বলেন জানলাম আমি শুধু অমুক বাবা এটা আমার পরিচয় নয় আমি শুধু অমুকের ছেলে এটা আমার পরিচয় আমি অমুক ঘুরে তীরের মুরি শুধু এটা আমার আমি বিএনপির কর্মী এটা আমার আমি আওয়ামী লীগের নেতা এটা আমার আমি জাতীয় পার্টিনী এটা আমার আমাদের পরিচয়টা তো চিনা দরকার না যে নিজেকে চিনে সে মালিক কে চিনে আর নিজেকে তো চিনা উচিত না আমি কে আমি অমুক এটা আমার শেষ পরিচয় নয় আমার প্রথম আর শেষ পরিচয় আমি রব্বে গুলাম সাইদুল ঠিক না আজকে ওম্মদ কিন্তু নিজের পরিচয় বলে গেছে নামও জানা এরকম আমার সাথে সাথে আমাদের মালিক আর সে আজিম এ থাকে কিন্তু তার আইল আমার সাথে সাথে আর আমার সাথে সাথে আর হ্যাঁ আমার সাথে সাথে সাথে আছি আলাই আমি তোমার সাথে সাথে আছি কে আমার সাথে আছে বলোনা আমি একবার তুলনা আমার নামের সামনে লিখে দেওয়া হবে বিভিন্ন অফিসে চাকরি করি আমার নামের সামনে টিডি আমার নামের সামনে মুস্তা পল নবী তিনশো টাকা অমুক পাঁচশো টাকা অমুক দুই হাজার টাকা আর আমি পারব লিখে দিবে দশটা দুনিয়া পরিবার একশো বারো তো এক নাই একশো তো বলিল কথা আরেক কথা বলো এই জন্যই তো সাল্লাম আমাদের কবিটির নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলতে পারছো আপনারা বলছেন নেই কি কন্যা আপনি বলবেন হুজু এখন দূরত পড়তাম ফেললীলা এখন তো মিষ্টি দেখা যায় না আমরা তো মিষ্টি আইলে দূরত পড় না বা মসজিদের মিষ্টির মনে হয় যেন মিষ্টির লোকের দূরদের সম্পর্ক আছে মিষ্টি আইলে দূর না হলে আর কথা বল শুধু দাওয়াত দিলে মিলা হালুয়া চাওয়া কোনো কোনো দিন মিলাতে আরাম করছি নি কোন মিলাতে মিলাদ করছি নি মিষ্টি চারা তা হয় কিন্তু কোনোটা নাই তাহলে কোনোদিনও কম আর হুজুরের বাড়িতে আমরা আর কতটা কম করু নোয়া কারণ এবার কেন আরে ঠিক আম্মা বুঝেন না কথা বুঝছেন তুমি দূর চরীপের সাথে কলিজার সম্পর্ক দূর উৎসরীপের সাথে সুরে মহাব্বতের সম্পর্ক দূরদের সাথে ইমামের সম্পর্ক দূরদের সাথে জন্নাথের সম্পর্ক সাথে হামিয়া সম্পর্ক বানানো এটা নিচক ধোকা ধোকা মিষ্টি সাথে মার বৌদের সম্পর্ক সম্পর্ক তো হবে নবীদের সঙ্গে আমার মৃতের সঙ্গে ঠিক না করলাম সঙ্গে সঙ্গে দশটা নেত্রী সঙ্গে সঙ্গে এখান থেকে ডিলেট হবে দশটা গুণা এক হবে দশ ডিলেট হবে দশ কোন দেশি আছে তবে এবার কোন দেশি তবে একটা এবার কোন দেশি তো মেয়ে দিন আপনার দরকার না কথা কী বুঝেন নাই মনে হচ্ছে আমার বন্ধু আপনি ঘড়ি কিনবেন কেসিও মেডিনাফান মোবাইল কিনবেন নোকিয়া মেড বাই হামি আমি বলি দুবেলা জিজ্ঞেস করবেন আপনি যে দুধ ছবিটা করলেন এটা মেড বাই যদি বলে মেঘ দাই মদিনা বুঝা যায় জন্য আল্লাহ মোহাম্মা মোহাম্মদ মোহাম্মত হলো মে মদিনা মে মে না বাবা যদি কোন জায়গা া যদি বানা একবার আমি ঝিনজিরা পয়সা বাস করছি ঝিঞ্জিরা পয়সা আমাদের এভাবে এটা কানে রুফরে উঠে না আর যদি মেদিনা দুরুদ হয় পড়তে দেরি সরাসরি মদিনা তৈরি পছতে দাঁড়ি রায় এক সেকেন্ড ও না লাগে আমার তরুক এক লাগে না লাগে আল্লাহ তখনই নামাজে দাঁড়াবেন তখনই সুলায় প্রার্থনা করা লাগে তাইলে বুঝা গেছে যেই সুলাটা সমস্ত নামাজে পড়তে হয় ওই সুলাটা নামাজের ভিতরে যখন দামি নামাজের বাইরেও দামি তাইলে বুঝা গেছে যেই দূর শরীরটা যে কোন নামাজ কত টান কত তাল কত মিজি জামাজ বাস্তব ব্যবস্থা গানে গানে শুনে শুনে ঠিক নেমনে বলো না ঠিক না রে এত মদিন দিন পর কি দরকার দুই পড় না তোমার নাম সারা মোদিন কথা ঠিক নেই আমরা বনে পা নবী রে বুঝি বনে বুঝতে বুঝতে কি কথা রে ভাইয়া নবী খুঁজবো ভিতরে নবী খুঁজব মুসলমান কি হয়ে গুলো আমাদের আপনি যদি ঔষধের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন ভাইয়া কোন বিশাল আছে পাগল বইনা তুমি ওষুধ খোঁজো কিনলে গা কৌশল খোঁজো কিনলে গা তুমি কেন পাগল বইনা তুমি গানজা রাত দাদা নবী কিনলে গা পাগল অস্ত পাগল আরে কথা করে না বট্ট পাগল নয়নি কথা কত আস্ট আমি বলি কছে পাওয়া যায় আমরা যায় ঔষধ ওালার কছে আল্লাহর কথা আল্লাহ আল্লাহ পাওয়া যায় আল্লাহ কাছে আল্লাহ পাওয়া যায় গঞ্জাওয়ালার কাছে গাঞ্জা পাওয়া যায় কাছে পাওয়া যাক আল্লাহ কাছে আল্লাহ পাওয়া যা ঠিক না রে বাবা এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ একটু আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ গুনা ছাড়ে ইমান ছাড়ে এরা না আল্লাহ আল্লাহ ইমান ছাড়ে বল নামাজ পড়ে ইমানের রোজাগর ছেলেটাকে তোলা শিখায় ইমান মেয়েদেরকে তোলা শিখায় ইমান আনার পরে নিজের ছেলেটার জন্য দিনদার দেখে মেয়ে বিয়ে করায় ইমান আনার পরে নিজের মেয়েটাকে দিনদার দেখা বিয়ে দেয় ইমান আনার তার মনে করে ঢেক মারে কিনা যাও ঢেক মারে কিনা ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বান্দা কিডনাবেটি ভরে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে কেরাম করি নারী পুরুষ একসাথে জিকির করে আসেন বাবা পুরুষের সাথে এই দিক জানলাতে নিবে না জাহার নামে নিবে না জানলাতে না জাহার নামে লইয়া পাতা আর দশজন লইয়া ইস্টার্ড না না এই না জিকিরত হবে আল্লাহু আকবার ক্ববীরা হুদুর রাব্বুকুম তাফরু আন ওয়া খুফিয়াতান জিকিরত হবে ভয় ভয় মালিককে সুবহানাল্লাহ الله আমার কলিজা ভয় বয় ভরে যাবে আল্লাহর মহাব্বত আমার কলিজা ভরে যাবে আল্লাহর মোহাব্বতের চোখে পাড়ি আসবে আল্লাহর মহাব্বতের খুলিজা ভুলে যাবে I'm up. আমার কানে শুনে আমার জিটি হবে মিষ্টি আওয়াজে হবে জিজ্ঞির করি এবার হাজারে অমর কে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জিজ্ঞির করো অমর বললেন ওবু আল্লাহ নবী আমি তো একটু উঁচু আওয়াজে জিকির করি আল্লাহ তুমি কেন জোরে জোরে করা হাজার অমর বললেন অবু আমি আসে করি আল্লাহ নবী বলেন আসিফ দি আবু বা তুমি আরেক তুমি করো আরে তো অমর কি বললেন তুমি আরেক তুমি চুয়া হলে করি চিল্লা চিল্লা আল্লাহ নবী বলেন ও আমার সাবিবাস যারা প্রতিদিন এক সময় তৈর করবে আমি যদি কথা ছিলাম আসলে বদরে তার চেহারা হবে পূর্ণিমা চারের মত কতবার পড়লে কোনো কষ্ট বেশি কষ্ট হবে না এদের বড় ব্যস্ততা হবে এরা সারাদিন কাম করলো বাথর বসে সারা সারাদিন ব্যস্ত সারাদিন ব্যস্ত সারাদিন ব্যস্ত এই জন্য নবীজি অল্লা রহমাত এজন্য দাদা ভালো ব্যবসায়ী এরা বেশি বেকার চিন্তা করে কথা ঠিক করে ভালো ভালো লাগে এই ব্যবসা ভালো হয় অতকিন্তু আও দাও বড়লো হামগামা আসতে আমি তো সুন্দর করে বলবো বালা কাপড়ের তেনাও ভালো ভালো ভাতের পানিও ভালো ভালো কাপড়ের ন্যাকড়াও ভালো ঠিক না এজন্য অল্প সুন্দর করে না আলহামদুল্লাহ আমরা শুনি না কথা মনে হয় কেন শুনিনা জিকিরের মজা বেশি আরে কত মজা কত মজা কত মজা যদি আমার জিজ্ঞায় যেন মিষ্টি হয়ে যায় প্রতিদিন একশোবার করবো তুই শিক্ষিত বন্ধু আপনিও করবেন অশিক্ষিত বন্ধু আপনি বুড়ো আপনি আমার পারে না। একটা মাত্র টালিমা দুনিয়াতে আছে। একটা মাত্র বাক্য দুনিয়াতে আছে। যে বাক্যটা বলছে ভোটের কোন বর্ণ লাগে না ভোটের কোন কি লাগে না কেন yeah, nah, nah. yeah, nah. ইউরোপের কোনো দেশে যাবা লন্ডনে দাবা ইংল্যান্ডে যাবা দুনিয়ার সব দেশে তুমি ঘুরবা যদি দিকে ঠোঁট যদি নড়ে হইতে পারে তুমি কোন খাত্রার মুখোমুখি হওয়া কোন ছোটের কোন বর্ণ রাখেন কোন বর্ণ রাখেন নাই সুহান আমি মাথায় নামের লিপি করতে পারো আল্লাহ অল্লাহ কিন্তু তো মজা আছে না মজা আছে কয়েক শুনবা এক গান যদি তিনবার শুনো চতুর্থ বলার ভাল লাগে না পেছনে যখনই দাঁড়াও হিমংস বলে উঠে আলহামদুলিল্লাহ জীবনে একবার জন্ম তো এই কথা ঠিক আসে নাই প্রতিদিনের পরে তা বিরক্ত লাগে না plastic <laughs> Allah <laughs> <laughs> <laughs> <laughs> মজা দুনিয়ার কোন মুসল্লি হুজুর বলে না হুজুর আল্লাহ জিকির কে বিরুপ্তি প্রুফ করে দিয়েছেন কন্যা এক পরিবার বন্ধু তুমি যদি এক পরিবার বলো না আশিফ রেলা মমতা হারায় রে আসমিক খাও খাও খাও খা খাই আমি নিয়োগ করছি খাবো না খাবো করবো তো বলছে একসভা শুধু একসমা না আরেকজনে নিয়োগ করেছে একজনে নিয়োগ সম একজনের কর না শুধু আমি এখন বলবো দশ মিনিট হুজুরে বলতেছে তিন হাজার আল্লাহ ইনশা আল্লাহ জান দেখা যাবে তার মা জান্ন দেখা যাবে হাঁসারি মালে দেখা যাবে কার মাল আছে কার মালা বুঝেন না এখন তো দেখেন কত বা রে দেখতে গাড়ি পঞ্চাশ লাখ দাঁত পঞ্চাশ লাখ ঠিক আছে কেন আঙ্গেল গাড়ি কি সুন্দর কিন্তু চলফের <todhi>, জ এই জান কি লাগবে ইমান কি লাগবে কি আর কি আমার বন্ধু অত বেশি হঙ্গামা লাগত না আবার ঠিক আছে না হাজু কি বানাইতে হবে সিমান কে আমাদের না আমাদের ইসলাম কি বলে সব আস আমি এত খুব খেয়াল করিনি আচ্ছা কি বানাইতে হবে বলেন বল না ইমান আমি কি লেগে যেহেতু আমি সব আসলে ফল পাওয়ার যেহেতু আসলে ফালো আল্লাহ আমি কি বলছিলাম কি বানাইতে হবে আমাদেরকে নামাজ ইমানার নামাজ বলো না এমনি আপনার সঙ্গে মান আ করি দরিদ্র হাই তুমি সাদা হও চাই তুমি কালো হও চাই তুমি আরব হও চাই তুমি আদম হও তুমি যদি দুটো জিনিস বানাও আমি তোমার দুটো বাড়িয়ে দিব করছো হাল্লাহ তুমি যদি নিমানের সাথে আমল বানা তো ভাব কটা বানাবো দুইটা কি কি আমল বল আমল কটা কটা বানাবো দুইটা আমরা আমরা সকলেই চাই আমার সমাজ সুন্দর হোক আল্লাহ তালা সিদ্ধ শুনিয়েছেন যদি তোমরা দুটো বানাও আমি দুটো বানাও তুমি আমি তোমার জীবন কি সুন্দর করে দিব আশ্চর্য দুনিয়াটাকে সুন্দর করার জন্যই ব্যাত বলিস এত লাইফ ইন্সুরেন্স এত বি শুধু দুনিয়া সুন্দর করবে না আঘাত শুধু আখড়াত সুন্দর করবে না দুনিয়াও কি মতো কি মজার কথা লিখে দিলাম আল্লাহ কথা শান্তি আসবে না শান্তি মালের মধ্যে না শান্তি মূলকের মধ্যে না শান্তি দুনিয়ার মধ্যে না শান্তি আসমার মধ্যে না শান্তি হলে আল্লাহ তার মধ্যে নবী মধ্যে বলেন শান্তি কিসের মধ্যে বলেন আল্লাহ হক গভীর তরিতা বলেন বলেন আল্লাহ হক গভীর তরিতার মধ্যে আপনি বললেন আমি যেমন ধরেন আপনি এগারোটা নম্বরের ডিজিট এগারোটা নম্বরে ফোন করবেন ঢাকা যদি আপনি দশটা দেন যাত্রা মানে পর্যন্ত যাবে একটা কমলে নাকি নয় ভাগ তো যাবে না দশ ভাগ যাবে না যেমন ধরেন কাটি খাসি রান্না করবেন পাঁচ কিলো খাসির পুষ্ট সব দিলেন যত কিছুর তবে শুধু লগ্নটা দিলেন না লবন পয় পার্সেন্ট লাগবে পাঁচ টাকা তো কেন পাঁচ টাকা দশ টাকার লবণ লাগে কেন এটা ছটা ফুল কি হয়ে যেখানের মধ্যে দুটাক আমার গাড়ির কভার এটা একটু ছিঁড়ে গেছে রাত জুট বাজে এই কভারটা ছিঁড়ে দেওয়ার কারণে সারা রাত হজর পর্যন্ত আমি কেউ জানছি ব্যাপার আচ্ছা আপনার এক হাজার টাকা দামের একটা প্যান্ট বানাইছেন প্যান্টের এখানে একটা বটন আছে না এক হাজার কারণ বুতামের দাম কত দশ টাকা দিয়ে বুকাম পাওয়া যায় একশো দশ পাই দশ পাই অভাবে এক হাজার টাকার প্যান্টটা আমাকে বোঝাও বন্ধু আমি কি বুঝাইতে পারছি দিন কদ্দুল লাগবে একশো একশো বলো না কদ্দুল শান্তি একশো একশো এখন তোমার সাল্লা হুজুরা তো শুধু মিলার পাগালি সর্বার কিছু আলা এটা হুজুর আর কিছু ভাবে না কতদূর করে না এটা ছাড়া যেন হুজরু আর কোন ফুজি নয় পানি নাই আচ্ছা আচ্ছা পানি দাম কত পৌঁছে এত কি পানি ছাড়া হবে না বলে না হবে না পানি ছাড়া দু চার চার না হয় রোজা ছাড়া নামাজ কি হবে নামাজ ছাড়া হবে নামাজ আর রোজ কি হবে হাজি সাহেব হাজির হাজি সাহাব আর আমাকে ইমান ইমান চাবি কাঠি সাহাবা ইমান চাবি কঠি সাহাবা সাহাবাদ ইমান সাথে আমার ইমান আমি তো হাল হাল ইমান কোন জায়গায় কাজ হৃদয় হৃদয়ের মুখে আর কোথায় হৃদয় আছে মুখে নয় হবে না মুখে আছে হৃদয় আছে শরীরে যেমন কান্ডটা নাই শিকড় আছে গাছেরা মরা ঠিক না আল্লাহ তালা বলেন আরাম তল কে সাজা বললো কেমন أكلها كل حين بإذن ربها আল্লাহ তালা বলেন কিভাবে গাছের যেমন তিনটা জিনিস থাকে শিকর থাকে কাণ্ড থাকে শাখা প্রশাখা থাকে ঠিক না শিকর কাণ্ড শাখা প্রশাখা এরপরে ফল ফলা এরপরে কি ফল ফলা দিদ আল্লাহ মতো যেই গাছের শীত জমিনে তলদেশে শাখার পোশাক যদি শীত হয় যেই গাছটা ফল দেয় ২৪ ঘন্টা ফল এক নাম্বারের নাম ক্যালেমায় তৈবার ফল বোঝা নয় তো মানে কিছু নিয়ে এমনি করবো না কেন এত মোটা করে আমার বুঝে আসে না সাব্দার পাঠ আর ক্ষেত্রে এইভাবে গুলো না গলো দরকার নাই জোরে আবার দরকার নাই একটু কাউকে খুশি করার জন্য বলছি না আমার মনে হয় দাও আমাকে তোর নিজে মধ্যে যে জি কির শিকার আল্লাহ এক নম্বর ফাঁকে দিকে খুশি করার জন্য বলে মনে করেন যে কাউকে খুশি করার জন্য আওয়াজ নাই আর মেরে দোস্ত হঙ্গামা নাই জিখিলে হাঙ্গামা নাই জিখিলে কি নাই বলে না এভাবে না এভাবে হাঙ্গামা হাঙ্গামা করে না যে ধীরে ধীরে ঠিক صوتك انا الله الله الله الله الله الله الله سبحان الله الله سبحان الله الله الذي خلق الموت والحياه لِيَبْلُوَكُمْ আসতাম কি সবচেয়ে সুন্দর আল্লাহ আমি আসতাম আসতাম আল্লাহ আমি আসতাম আমি আল্লাহ সবচেয়ে সুন্দর আল্লাহ আমি সবচেয়ে সুন্দর করে তোমাকে আসলে আমি আস্থান বানাতেওয়ালা আমাকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে তোমার আল্লাহ আস্থান আমি ওদের আস্থান থাকলো এবার আমি যেন জিজ্ঞেস করলাম আমাকে এত সুন্দর করে আস্তান করে কেন বানিয়েছেন আল্লাহ এই এজন্য আমি তোকে আস্থান করে বানিয়েছি যেন সহজ তর জবাব আমি আস্তান বানানোয়ালা তোকে আস্থান করে বানিয়েছি তোর আমার আস্থান জন্য জন্য এবার যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ যেন বলেন আমার দাওয়া ডিজাইন এটা সবচেয়ে সুন্দর এজন্যই তো এক যুবক যদি দাঁড়িয়ে বলার যুবককে দাঁড়া এক মাঠে এক লক্ষ দাঁড়িয়ে ছাড়া যুবককে দাঁড়া তোলান ওই মাঠে সারাদুনিয়ার সমস্ত মানুষগুলোকে একসাথে বিবেচনা করতে পারেন কোনটা সুন্দর বলবেন দাঁড়ি বলাটা খুব সুন্দর আমার নাস্তা বন্ধ আল্লাহ আমার সুন্দর কোনো আল্লাহ আস্তা নামা প্রাণ তোমার কাছে পাঠিয়েছি এটা সবচেয়ে সুন্দর এটা ধরো কি হয় এবার আমি জনজিজ্ঞে তার কথা সবচেয়ে সুন্দর আল্লাহ বলে আল্লাহ করে আল্লাহ বলেছেন আমি বললাম আপনি আস্তিন আমি আস্ত আমার আমল যদি আসান হয় আমার কথাটা যদি আসান হয় আমার চেহারা আমার পিল যদি আস্তান আমাদের জীবনকে সুন্দর করে দেন সকালে বলেন জীবন সুন্দর হবে কিসের দ্বারা আল্লাহর হুকুমের দ্বারা অভিযুক্তিকার দ্বারা বলেন জীবন সুন্দর হবে কিসের দ্বারা আল্লাহর আল্লাহর হুকুমের দ্বারা আল্লাহর হুকুমের তারা নবীদের তলিকার তারা জীবন সুন্দর হবে মানে দোস্ত যার জীবনে আল্লাহর হুকুম যেই পরিমাণ আসবে যার জীবনের ভিতরে নবী উদ্দিক যেই পরিমাণ আসবে আল্লাহর খতম তার জীবন ততটুকু সুন্দর হবে উপহার দিব দুনিয়াতে পবিত্র জীবন চাইতো সবাই তো না চাইতো আপনার ছেলের জীবনটা পবিত্র আপনি জানতো তাহলে পবিত্র জীবনের জন্য কি করতে হবে আল্লা নামাজ পাঁচ অর্থ পড়লে আল্লাহ বন্ধু তোমার চেহারা সুন্দর হবে হৃদয় সুন্দর হবে চেহারা সুন্দর হবে এই জন্য সত্তর বছরের বেনামাজি আর নব্বই বছরের নামাজি বলেন সুন্দর আছে না তিরিশ বছরের সুন্দর যুবক গরিব কিন্তু সত্তর বছরের হিন্দু কোন বুড়া সুন্দর নাই কেন তিরিশ বছরের সুন্দরী মেয়ে হিন্দু বুড়ি বুড়ি আসে যত বুড়ো হয় নামাজের এক নম্বর পুরুষের জীবন না চেহারা কি হবে চেহারা নূরে নূরে ফেলে যাবে আমি বলি বুড়ো দাদা ফজর নামাজ পড়ে একটু সুন্দর জিজ্ঞেস করে এবার পরে আসে আর তাগড়া নাতি আটটা বাজে উঠে ব্রাশ করে দাদার চেহারা নুরে নুরে ভরা আর নাতির চেহারা সোরা সোরা ঠিক ঠিক পাঁচটাে নামাজ পড়বেন এই নামাজ পড়বত ইনশাআল্লাহ আর করে পরবত ইনশাআল্লাহ পাঠ পড়বেন কত পড়বেন দোনো হাত দোনো পাঁচ পড়বেন দিকে তাকান পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এত পাঁচের সমহার, তালিমা নামাজ রোজা অল কানার জন্য আর ফজর জহর আসল মবলি এই পাঁচ তামাজ গোনার জন্য কোনটা দিয়ে চলে না শুধু এটা চলে যাই না কেন কেন তার সামনের দুপাকে তার কানতে পারে না দুনিয়ার কোন জানোয়ার তার সামনের দুপা দিয়ে তার পেছনের দুপা ধরতে পারে না দামি এত সুন্দর করে হাত হাতে পারি হাত বাঁধতে পারি আবার রুকুতে যেতে পারি আবার ছেলেটা যেতে পারি আবার বসতে পারি এত সুন্দর অবয়াই সৃষ্টির এই কৌশল আমাকে গেলাম আমরা শক্ত হয়ে যাবে কথা তারপরেও বলছি কুত্তা খা ঘুমা বাচ্চা ব্যাপার খা ঘুমা বাচ্চা উত্তর পড়ে না জিগোপুর মাছ পড়ে না তুমি বুঝবা মানুষ পাঠিব্য শুধু নাম দল্লাহ সু اللهم صل على محمد وعلى ال محمد ان الحمد المسيد حسبنا يا جند الله اللهم صل على محمد وعلى ال محمد تمام صل على ابراهيم وعلى اللهم صل على محمد, وعلى آل محمد كما صليت على সল্লা মোহাম্মলা آل اللهم بارك على محمد ইব্রাহিম হামিদ محمد كما বারকালা على মোহাম্ম কমারক তালা ইব্রাহিম আলি ব্রাহিম হমজ নামাজ ভাইয়া নামাজ কি হবে তো চারটা তো আসে আপনি যুব আটটা তো নাই আর বাকিটা তো নাই আপনাদের কি হবে না মালিককে মাঝে শ্রমানরা বলেন আমি পড়বো পাঁচ অর্থ মালিক দিবি পাটা মজার কথা হলো রিজুকে আবার জোর করে দিল শ্রোহানরা বলেন আচ্ছা রিজুকের জন্য জানত না ঘরে গিয়ে বলে খাবার আছে বিবি বলে ঘরে খাবার অবস্থা তো নাই আমাদের একটা বুঝুর্গুল্লাহ বলতেন সাবি গেলেন পড়লেন ওটা পড়লেন ওই জন্য বিষাইলেন যা নামাজ পড়লেন তোরা তার নামাজ সাবি ঘরে ফিরলেন নামাজ পড়ে দিদি বলতেছেন খাবার কথা খাবার তো ব্যবস্থা নাই আবার করলেন না মাছ আবার ঘরে ফিরলেন খাবার নাই মালিক বলছে পরে দেবে আবার তৃতীয় দিন গুস্ত তেল ইত্যাদি নিয়ে হাসা বলছে তোমার স্বামী যে মালিক তিন দিন ধরে কাজ করে ওই মালিকটার মজুরি কঠিন হয়েছে আমাদের মালিক আছে তাই না আগের মতো তিনি খান না শুধু খাওয়ান তিনি ঘুমান না আমাদের পাহারা দাঁড়ি করে না কি ভাইয়া তো নামাজ পড়বো তো বারো মাস ভোগীরা সভাপতি করেন না ডাক্তার নিশ্চিত করেছে খেতে পারি না গরু কাজি মুরগি সব কিছু কথা কথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যদি আমি বুঝতাম ইমান সঙ্গে জিজ্ঞেস করেন আপনার ছেলে মেয়ে কাটা আটটা সহজে জিজ্ঞেস করেন তার হায় হাতে বর্তমানে আচ্ছা দেখেন আমাদের দেশে স্বাভাবিক আরে ফি বলেন না কেন এত পার্থক্য এখানে কম কিস্তি নাই ওখানে এত ইনকাম কেন কিস্তি একটাই এখানে নামাজ আছে ওখানে নামাজ সবাই দেখছেন শিখারত বিষয় আছে ইমান শিখারত বিষয় আছে এটা শিল্প কোথায় একদম ভস্ত করো তো ভস্ত করো ইমান আঙুল শিল্প বলেন তো না আবার আমি বলি তিন জায়গায় দুই এক নামাজে ষাটটি মশালা নুরানির তিন বছর ফরাই মাসে মুক্তি হয়েছিল দুই রাখা মাঝে ষাটটি মশালা একটা নুরানি বাচ্চা নাচা নাচা শুনে আচ্ছা এখন আপনাদের কি নুরু মাঝে ভর্তির সময় আছে আপনার কোথায় শিখবেন বুঝলাম নুরনের মাঝে আমরা শিখলাম কিন্তু আমি তো পারবো না বাচ্চাকে দিব কিন্তু আমি কি করবো প্রথমে তো পারেনা আল্লাহর দেওয়া সময়া আল্লাহ রাস্তায় বের বিয়া আল্লাহ ঘরে থাকিয়া থাকিয়া ই মারাম শিক্ষক মনে থাকবে দেখে কি বলে জোরে বলে না কি বলে আমি উনি বন্ধু আমার মেহমান আমার ঘরে তোমার মেহমান তোমার ঘরে তার মেহমান তার ঘরে তোমার মেহমান তোমার ঘরে আল্লাহ মেহমান না বলে না আমার মেমন আমার ঘরে থাকলে তোমার অসুবিধার থাকে আমার মেমন ওনার ঘরে থাকে আমার মাথা ব্যথা কোথায় আল্লাহর মেমন আল্লাহর ঘরে থাকে ওই মামের মাথাটা থাকে আমি ভিত্তি রেডি না খবর গেছে উনি মুর্শিদা ভাই বলে আচ্ছা হুজুর আপনি কি বলছিল আমি কাহুল হয়ে গেছি সব লিখে যাওয়ার কারণে আচ্ছা আমার ইমানি হবে না কেন্দ্রে এটাই শিখছি এটা শিখে তো কাকুরি হয়েছে এমন বহিয়া আহ্বাল কি ভাইয়া যা কি শিখছে পরে আসার মানুষ করে পাখি নামাজের পরে আমাদের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে সবাই বসে বহুত ফয়দা হবে জোহরের পরে ভাই মুসলিম ইমানে তালিম হবে আদি তালিম হবে সবাই বসে বহুত ফায়দা হবে আবার আসরের পরে ইমান আমরের মেহনত জামাত কাশতে দেবে কোনটা এখানে পুফুরি কথা বললাম এখানে কোনটা পুফুরি কথা বললাম আমি আমার বোঝাম শুধু এদের প্যাটটা আর কোন ফিকিন নাই আমি বলি বন্ধু আঠারো বছর ম কত পান না বিপুরে সতেরো বছর সকলে হুজুরের মাথা ব্যথা হয় না শুধু বিবি জায়গা চল্লিশ হুজুরের আরে না আশ্চর্য কথা কেমনি বললাম ইস্তাম্বুল যাবে কোথায় ইস্তাম্বুলির পেটে বাচ্চা বিসা বলে বি আল্লাহ রাস্তা যাবো না বয়স কত হবে বিশ বিশ পঁচিশ ফারুখের কালো দাড়ি কালো চুল বিবির চুল না এ যে বাচ্চা চলে যান আল্লাহ রাস্তা এক টানা পুলিশ বছর তিরিশ বছর পরে আমি বললেন আমি যদি অনুমতি দেন দুদিন এক তারা তিরিশ বছর পরে আমি অনুমতি দিলেন গান ওদিনায় গিয়ে ঘুরে আসেন ছুটি দিলাম নিজের ঘরে ঢুকলেন বাড়িতে ঢুকিয়ে ঘোড়া রাস্তা করে ঘোড়া বানতে শুরু করলেন ঘর থেকে তার যুবক যুবকের বয়স কত হবে তিরিশ এই বুড়া মিয়া আমার এখানে ঘোড়া বাঁধ কেন অপেক্ষায় ছিল সেটা তো তোমার বাবা মনে হয় দুজনে মেয়ে বিপি দুজনে মুলাকাত করলেন ছেলে ছেলের বিছানায় বাবা মা বাবা মায়ের বিছানায় সকালে মজুমায় তৈরি নামাজ পড়তে গেলেন ছেলের বাবা তো জানে না ছেলে কি হাল নামাজ পড়তে গেলেন মদিনার ইনাম এখন সুন্দর সুন্দর কঞ্চকরণকে ইতে নামাজ শুরু করলেন পর থেকে খেলতে শুরু করলেন আর ভাবতে শুরু করলেন হ্যাঁ আমার ছেলে জানি কোরআন শহীদ করতে জানে কিন্তু এবার ইমাম সাহেব নামাজ শেষ করলেন আবার ইমাম দাঁড়াইলেন তিনি হাদিস মুখস্থ বলতে শুরু করলেন আর সামনে মহাদিস লিফতে শুরু করলেন এবার ফরুখ রহমতুল্লাহ আলেম সাথে মুসলদিকে জিজ্ঞেস করলেন বলো তো ভাইয়া এই ইমামের নাম কি বলেন না হাাাাাা <laughs> আচ্ছা মুসল লীগ কি বলবেশী মানুষ আপনি বলো তো ইমামের নাম কি বলে ইমামের নাম ইমাম রবিআ এবার মুখ জিজ্ঞেস করলেন বলো তো বন্ধু তার বাবার নাম না ছিল বলে তুমি তাও জানো না তার বাবা তো ছিল বিখ্যাত ছিল পেটে বাচ্চা রেখে আল্লাহ রাস্তার বের পেয়েছে আল্লাহ তারা তার বাচ্চা সহায় সবচেয়ে বড় মাত্র তার ফলে ফিরে আসছে আল্লা আল্লাহ রাস্তা যাবে না একটাই রাস্তা মুসলমান তো যাওয়ার একটাই রাস্তা বেটাই রাস্তা বাজার যাওয়া একটাই রাস্তা নয় আরে মেরে দোস্ত সিলেট যাওয়া রাস্তা নয় কাঘর করবেন তার মুখ বলা খুঁতু মারি দিবেন ঠুতু মারি দিবেন কথা আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন মনে কথা শক্ত হয়ে গেছে কিছুটা শক্ত হয়ে গেছে না কি বলছি বলেন আমাকে ব্যর্থ করা হয়েছে মানুষের জন্য টাকা কামায়ের জন্য অস্ট্রেলিয়া টাকা কমাইয়ের জন্য সুইজারল্যান্ডে যাইতে পারি এখন অসুবিধা হয় না ইমান আমল শিখার জন্য যদি পাশের মসজিদে তিন দিনের জন্য যাই তার গো আর কথা বললাম আল্লাহ আমাকে আপনাকে বুঝ দার করেন সত্যি মনে করেন তো সুন্নি লাগাইছে নাম সুনি ভাই শেষ সব হয়ে গেছে সব গেছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের বাচ্চাদের জন্য আর নিজেরা এই দুই রাস্তায় আল্লাহ আমাদের যুগতরা যুগরা বলো হইন হাই